পরিবেশিত অডিও লেকচার আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম সিরাদ চৌত্রিশতম পর্বে আমরা অবস্থান করছি বদর যুদ্ধের প্রাককালে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 এই বৃদ্ধলোকটির তথ্য বেশ নির্ভরযোগ্য ছিল কারণ সে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এবং তার সাহাবিদের অবস্থান সম্পর্কে যে আন্দাজ করেছিল তা সঠিক ছিল রসল্লাহ এরপর সাহাবিদের কাছে ফিরে গেলেন তিনি কুরাইস্তের সম্পর্কে আরও খবর আনতে আলি ইবেন আবি তালিব আজ দুবাই রিবিনুল আওয়াম এবং সাবেন আবি ওাক্কা সদি আল আহুম সহ আরও কিছু সাহাবিদের পাঠালেন তারা কুরাইস্তের বাহিনীর দুজন লোককে পেয়ে ধরে নিয়ে আসে তাদের জিজ্ঞেস করলেন তোমরা কাদের লোক তারা বলল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 আল্লাহর কসম ওরা অবশ্যই কুরাইশদের লোক এরপর রসল্লাহ সাল্লু আলী হাসলাম নিজেই জিজ্ঞাসাবাদ শুরু করলেন বললেন কুরাইশরা কোথায় আছে তাদের অবস্থান সম্পর্কে বলো ওই যে দূরে একটা বালুটিলা দেখছেন ওরা ওটার পেছনে আছে আচ্ছা কোরআশদের লোক বল কেমন অনেক হবে সাজ সরঞ্জাম কেমন হবে রসুল্ল্লাহ জানতে চাইলেন ঠিক বলতে পারছি আচ্ছা তারা প্রতিদিন কয়টি উট জবাই করে তা জানো তারা একদিনে দশটি উঠ জবাই করে আর পরের দিন জবাই করে নয়টি তাহলে তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার জন রসল্লাহ সাল্লি হাসালাম এরপর জানতে চাইলেন কোরাইশ নেতাদের মধ্যে থেকে কারা এসেছে তা যেন তারা বলল উথবা এবেন রাবিয়া সাইবা এবেন রাবিয়া আবুল বুখতার এ বেন হিসাম হাকিব হিজাম নাফাল এ বিন হারিস এবেন আমির এবেন নওফাল তো আয়মা এ আদি এ নওফাল নাওফাল নজর এবেন হারিস জামা এবেন আসওয়াদ আবু জাহেদ এবেন হিসাম উমাইয়া বিন খালাফ হাজ্জাজের দুই পুত্র নবিহ এবং মোনাব্বিহ সুহায়ন বিন আমর ওমর এ বিন আব্দউদ এরপর রসুল্লাহ সাল্লু আলীহাসালাম মুসলিমদের লক্ষ্য করে বললেন মক্কা তার কলিজার টুকরোগুলো তোমাদের মোকাবেলায় পাঠিয়েছে আলোচনা করা যাক দুই পরিসংখ্যা নিয়ে। যুদ্ধে কোরাইশদের সঠিক সংখ্যা ছিল ৯৫০ জন জন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের হিসাব প্রায় ঠিক ছিল মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিনশো জনের একটু বেশি অর্থাৎ মুসলিমরা ছিল কুরাইশদের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে ছিয়াশি জন ছিলেন মুহাজির একষট্টি জন ছিলেন আউস কোত্রের আর একশো জন ছিলেন আল খাজরাজের আল আউস কোত্রের বাসস্থান ছিল মদিনার উপরি ভাগে আর রসুল্লাহ সাল্লু আনীউসাল্লাম সেনা সংগ্রহ করার সময় বলেছিলেন যাদের বাহন প্রস্তুত আছে তারা শুধু সেনা দলে যোগদান করতে পারবে এজন্য আওয়াজ গোচরের লোকেরা একটু দূরে বসবাস করায় তাদের অল্প সংখ্যক লোক এই যুদ্ধে যোগদান করতে পেরেছে আল বুখারি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আল বারা বিন আজিব রাদ আনহু বর্ণনা করেন আমরা রসুল্লাহ সাল্লু আনীবাসাল্লামের সাহাবারা যখন বদরের কথা আলোচনা করতাম তখন আমরা বলতাম বদরে অংশগ্রহণকারী মুজাহিদের সংখ্যা আর তালুতের যুদ্ধে অংশ নেয়া মুজাহিদ যারা নদীর পানি পান পরীক্ষা উত্তীর্ণ হয়ে যুদ্ধে অংশ নিতে পেরেছিল তাদের সংখ্যা সমান আর যারা এতে সফল হয়েছিল তারা ছিল মৌমিন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 এই যুদ্ধে মুসলিমদের ছিল নিজস্ব ব্যানার পতাকা স্লোগান আর রণধ্বনি যুদ্ধে উৎসাহ উদ্দীপনা ধরে রাখা ছিল এসবের উদ্দেশ্য বদর যুদ্ধের ব্যানার ছিল সাদা এটি ছিল মুসাব ইবেন অমায়ের হাতে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম দুটি কালো পতাকা বহন করেছিলেন, একটির নাম ছিল আল উকবা এটি ছিল আলী ইবেন আবিতালেবের হাতে এবং অপর কালো পতাকাটি আনসারদের একজনের হাতে দেয়া হয়েছিল সেই আনসারি সাহাবি ছিলেন সা আদেবেন ওয়াজিল্লাউ আনহু অথবা হুবাব এবেন মঞ্জির রদিয়া আনহু সেনাবাহিনীর বামদিকের নেতৃত্বে ছিলেন সা আদেবেন খাইসামা এবং ডানদিকের নেতৃত্বে ছিলেন মেকদাদ এ বিন আসওয়াদ রেলাউ আনহুম পুরো বাহিনীর মাত্র দুটি ঘোড়া ছিল একটি ছিল জুবাইরের আর অন্যটি ছিল মেকদাদ এবেন আসওয়াদের হাতে মুসলিমদের উট ছিল সত্তরটি প্রতিটি উট জনকে পালাক্রমে ভাগাভাগি করে চড়তে হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি কোন বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লু আলিউলাম নিজের উট্টি আলী ইবেন আবি তালিব এবং আবুল্লুবাবার সাথে ভাগাভাগি করেছিলেন কোন বর্ণনা এসেছে আবুল্লুবাবার পরিবর্তে মারসাদ ইবেন আবি মারসাদের নাম সম্ভবত রাওহায় পৌঁছে আবুল্লুবাবাকে মদিনার অস্থায়ী প্রশাসক হিসেবে ফেরত পাঠানো হয় এবং বাকি যাত্রায় মার্সাদ রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের সভার ছিলেন মুসলিম বাহিনী অবশেষে ময়দানে পৌঁছল আল্লাহ রসুল সাল্লু আলী আসালাম দাঁড়িয়ে ভাবছেন কোন অবস্থান থেকে যুদ্ধ করলে কৌশলগত সুবিধা হবে তিনি ভেবেচিন্তে একটি অবস্থান নির্বাচন করলেন তখন একজন আনসারী সাহাবি আল হুবা বিবেন আল মনজির জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ আপনাকে কি আল্লাহ ওয়াহির মাধ্যমে এই জায়গা নির্ধারণ করতে আদেশ দিয়েছেন নাকি আপনি কৌশলগত কারণে এই জায়গাটি পছন্দ করেছেন রসুল্লাহ সাল্লু আলিউসালাম তাকে বললেন না এটা ওয়াহি নয় এটা নিছক যুদ্ধের কৌশল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 কিন্তু মুসলিমদের দখলে প্রচুর পানি থাকবে আর এটা মুসলিমদের জন্য একটা প্লাস পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলিহাসালাম তার এই প্রস্তাব খুবই পছন্দ করলেন এবং সে অনুযায়ী যুদ্ধের অবস্থান বেছে নিলেন এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষণীয় আর তা হচ্ছে যে সব ব্যাপার ওয়াহিদারা নির্ধারিত নয় সেসব ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহু আলিহাসাল্লাম সাহাবিদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতেন তারা যেটাকে ভালো মনে করতেন সেটা নির্বিধায় আল্লাহ রসুল সাল্লাহু আলিহাসাল্লামের সামনে তুলে ধরার সুযোগ দিতেন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 छोट्ट एक घटना देखिए नबीज सल्ल आलिस्सल्लम और सहबीजर मध्यकार सम्पर्क कतट सहज और सुंदर छुलाम जमन तक निजेदार्पेस दिमनी सहबीरात स्थानकाल पत्र विवेचना बनयर साथ मत प्रकाश करते हैं इसलमेर सीमारेखा बुसत शरियर विपरीत कखो तीजे मतामत प्रकाश करार धृष्टता देखा न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 যে উপত্যকার কথা এই আয়াতে বলা হচ্ছে সেই উপত্যকার মাটি ছিল নরম কিন্তু আকাশ থেকে পানি মাটিকে এমনভাবে শক্ত করে দিয়েছিল যে রসল্লা সাল্ল আলী হাসাল্লাম এবং তার বাহিনীর অগ্রসর হতে কোনো কষ্টই হয়নি অপরদিকে কোরাইশ বাহিনী যেখানে অবস্থান করছিল সেখানে বৃষ্টির কারণে মাটি এতটাই সেত সেতে হয়ে পড়েছিল যে তারা ঠিকমতো সামনে এগোতেই পারছিল না এই বৃষ্টি দুপক্ষের উপরেই বর্ষিত হয়েছিল মুসলিমদের আর কাফিরদের উপর কিন্তু মুসলিমদের জন্য মাটি হয়েছিল চলাচলের জন্য সহজ অথচ একই বৃষ্টি ক্রাইশদের জন্য মাটিকে করে দিয়েছিল কর্দমাক্ত আর দুঃসাধ্য এটা তাদের সেনাবাহিনীকে বিপাকে ফেলে দেয় একই বৃষ্টি কিন্তু দুপক্ষের উপর দু রকম প্রভাব এটি ছিল আল্লাহ জালার পক্ষ থেকে বিশেষ সাহায্য এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দ্বিতীয় বিশেষ সাহায্য ছিল শয়তানার ওয়াসওয়াসের বিরুদ্ধে সেই সকালে কিছু মুসলিম স্বপ্নদোষের কারণে অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন শয়তান মুসলিমদের মনে ওয়াস্তসা ছিল কিভাবে তোমরা অপবিত্র অবস্থায় যুদ্ধ করবে অর্থাৎ শয়তান মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে দুর্বল করে দিতে চাইছিল কিন্তু আল্লাহ আজদা বাজাল ওই মুসলিমদের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পানি বর্ষণ করে তাদের পবিত্র করে দিয়েছিলেন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 তিনি হলেন রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তিনি সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর গাছে তুয়া করেছেন তিনি একটি গাছের নিচে বসে সারা রাত সালাত আদায় করেছেন কেঁদেছেন সকাল পর্যন্ত তিনি এমনটা করেছেন যুদ্ধের আগের রাতে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নকে আমরা খুব একটা গুরুত্ব দেই না কিন্তু সুস্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহান মাতাল্লাহ মুমিনদের সুসংবাদ দেন যারা আল্লাহর রাস্তা জিহাদ করেন আল্লাহ তাদের মনে স্বপ্নের মাধ্যমে শক্তি যোগান স্বপ্নে রসুল্লাহ সাল্লু আলী আসালাম দেখলেন যে বাস্তব সংখ্যা চাইতে কুরাইশ বাহিনীর সৈন্যের সংখ্যা খুবই কম কেন আল্লাহ সাল্লু আলীকে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা বাস্তব সংখ্যার কম দেখালেন আল্লাহ চেয়েছিলেন মুমিনদের অন্তর দৃঢ় রাখতে কুরাইশ বাহিনী ছিল মুসলিম বাহিনীর তিন গুণ এটা মুসলিমদের জন্য মনোবল দুর্বল হওয়ার কারণ হতে পারত যদি কোন সৈন্য এটা ভেবে নিয়েই যুদ্ধের ময়দানে যায় যে তাদের চেতার কোন সম্ভাবনাই নেই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 আল্লাহ তালা কুরাইশের ব্যাপারে বলেন ইস্তফি হু ফদহম ও ইউ দু সুর হে কাফেররা তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে হ্যাঁ আজে সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে যদি তোমরা এখন যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তবে তা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা যদি যুদ্ধের জন্য ফিরে আস তবে আমরাও ফিরে আসব আর তোমাদের বাহিনীর সংখ্যায় যতই বেশি হোক না তা তোমাদের কোন উপকারে আসবে না কারণ আল্লাহ ইমানদারদের সাথে আছেন স্তুর আনফাল আয়াত উনিশ এই আয়াতে আল্লাহ তালা যে সিদ্ধান্তের কথা বলছেন সেটা ছিল আসলে আবু জাহেলের একটি বিচার চাওয়া যা সে আল্লাহর কাছে চেয়েছিল। ময়দানে এসে আবু জাহেল আল্লাহর কাছে একটি দোয়া করে সে নবীজি সাল্লাহ আলিয়াস্লাম সম্পর্কে আল্লার কাছে অভিযোগ করে বলে এই হল সেই লোক যে আত্মীয়তার সম্পর্ক এমনভাবে নষ্ট করেছে যা আমাদের মাঝে আর কেউ কখনো করেনি সে এমন দিন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে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 মোহাম্মদ ও তার সঙ্গী সাথীদের লড়াইয়ে আমাদের তেমন কোনো অর্জন নেই যদি তোমরা তাকে মেরে ফেলো তাহলে এমন সব মানুষ মারা পড়বে যাদের নিহত চেহারা দেখতে তোমাদের কারই ভালো লাগবে না তোমরা তো তোমাদের চাচত ভাই খালাতো ভাই অথবা গোত্রের কাউকেই হত্যা করবে তোমরা ফিরে চলো এবং মোহাম্মাদকে আরবের অন্যান্য গোত্রদের হাতে ছেড়ে দাও যদি তারা মোহাম্মদ ও তার সঙ্গীদের মেরে ফেলে তবে তোমাদের ইচ্ছাই তো পূরণ হবে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 হাকিম বিবিন হিজামের কথায় কোনো দামি সে দিল না উল্টো তার স্বভাবসুলভ ভঙ্গিতে তাকে খোঁচা দিয়ে বলল আরে উদ্বার হলটা কি তোমাকে ছাড়া পাঠানোর মতো আর কাউকে পেল না আবুজাহেল কোনো আলোচনার ধার ধারল না সে হাকিম ইবিন হিজামের ব্যক্তিত্বে আঘাত হানল হাকিম কিছুটা আহত হয়ে ভদ্রভাবে বলল হ্যাঁ হয়তো সে অন্য কাউকে পাঠাতে পারত কিন্তু মানুষটা উৎবা বলেই আমি তার বার্তাবাহক হয়েছি অন্য কারো হয়ে আমি কথা বলতে আসতাম না এরপর আবুজাহেল বলল আল্লাহর কসম মোহাম্মদ ও তার সঙ্গীদের দেখে ভয়ে উৎপার বুক শুকিয়ে গেছে আমরা কখনো মক্কা ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ মুহাম্মদ আর আমাদের মধ্যে একটি ফয়সলা করেন সে ভয় পাচ্ছে আমরা মুহাম্মদ ও তার সঙ্গীদের কচু করব তার ছেলে তো তাদের সাথেই আছে ছেলেকে বাঁচাতেই সে মুসলিমদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছে কুরাইশদেরকে উত্তেজিত করার জন্য এরপর আবুজাহেল নিহত ব্যক্তি আমর বিন হাদরামের ভাইয়ের কাছে গিয়ে বলল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 জাহেলের পাগলামের কাছে উথবার যুক্তি পরাস্ত হল উতপার পরিবর্তন করে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল স্রেফ মানুষের সামনে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য আরও একজন ব্যক্তি যে বদরের যুদ্ধে করেছিল তার নাম ওমার এবেন ওয়াহাব আল মুসলিম বাহিনীর শক্তি আর পর্যবেক্ষণ করার জন্য ওমার এবেন ওয়াহাবকে পাঠিয়েছিল ওমার ফিরে গিয়ে বলল তোমরা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 আজ তোমার প্রতিশ্রুত সাহায্যে বড় বেশি প্রয়োজন হে আল্লাহ তুমি আজ ওদেরকে ছিন্ন ভিন্ন করে দাও আল্লাহ এই কবল করেছেন কিভাবে করেছেন সেই কাহিনী আমরা আগামী পর্বে জানাব ইনশাআল্লাহ আজকের পর্বে বদরের যুদ্ধের ঘটনা বর্ণনা শেষ করার আগে আমরা অল্প কিছু বিষয়ে আলোচনা করব আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন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 যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে তারা ছিল দূর প্রান্তে আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তোমরা যদি পরস্পর ওয়াদদ্ধ হতে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 মুসলিমরা কাফিরদের সাথে যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়নি কাফিররাও মুসলিমদের সাথে যুদ্ধ করতে চায়নি ময়দানে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের পারস্পরিক কোনো অঙ্গীকার ছিল না মুসলিমরা কুরাইসদের মুখোমুখি হতে চায়নি আর না কুরাইশরা মুসলিমদের কিন্তু আল্লাহ চেয়েছিলেন ভিন্ন কিছু তিনি চেয়েছিলেন মুসলিমরা কুরাইসদের মুখোমুখি হোক আবু সুফিয়ান সহ আরও কিছু কুরাইশ যুদ্ধে চড়াতে চাইছিল না এমন কি কিছু সংখ্যক কুরাইশ ভয় পাচ্ছিল এই ভেবে যে তারা যুদ্ধ করছে আল্লার একজন নবীর সাথে কিন্তু তাদের মনের ভেতরে ছিল অধ্যত্ব তাই তারা রসুল্লার অনুসরণ করেনি এই ধরনের কুফরকে বলা হয় কুফর আল ইসতেকববার অধ্যত্ত থেকে কুফরি অন্যদিকে অনেক মুসলিমও যুদ্ধ করতে চায়নি কারণ তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তারা বাড়ি থেকে বের হয়েছিলেন কাফেলা আক্রমণের উদ্দেশ্য যুদ্ধে অংশ নিতে নয়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 ইরাকে আক্রমণ করার পূর্বে গ্লোবাল মিডিয়াতে মিথ্যা প্রভাকাণ্ডা চালানো হয় যে ইরাকে মানববিধ্বংসী অস্ত্র আছে আর এই তথ্যকে পুঁচি করে তারা ইরাকে আক্রমণ করে তছ নচ করে দেয় লাখ লাখ মানুষকে হত্যা করে এই যুদ্ধে যাবার আগে পশ্চিমাদেশে বিরোধিতা করার মতো লোকও ছিল তারা সঠিক তদন্ত করার দাবি করেছিল এবং যুদ্ধের পরিণতি নিয়ে ভেবে দেখার প্রস্তাব করেছিল কিন্তু তাদের কথা আমল নেওয়া হয়নি এর কারণ হল তাহিদের বিরোধিতায়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 যদিও বা আবু বকর ওমার রাজিউল্লাহ আনহুমা তারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লামের দুই উচির বা সেক্রেটারি পরেও তিনি এখানে আনসারি সাহাবিদের মত দিয়েছেন। কারণ এখানে মোহাজির সাহাবিরা যুদ্ধ করতে রাজি হওয়াটাই যথেষ্ট নয় এই ঘটনা আমরা দেখেছি একটি কৌশলগত বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম হুবাব এবেন আল মনজিরের পরামর্শ গ্রহণ করেছেন অথচ হুবাব কিন্তু প্রথম সারির কোন সাহাবি ছিলেন না তিনি খুব বিখ্যাত সাহাবি নন তা সম্পর্কে আমরা খুব অল্পই জানি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 www.facebook.com slash raindrops media also youtube channel www.youtube.com slash raindropsmedia org two